সামুরাহনু জুন্দাব রদিল্লাহ তালাহনসূত্রে নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণিত তিনি তার স্বপ্ন বর্ণনায় এক পর্যায়ে বলেছেন যে ব্যক্তির মাথা পাথর দিয়ে বিচূর্ণ করা হচ্ছিল সে হল ওই লোক যে কুরআন শেখে তা পরিত্যাগ করে এবং ফর্জ সালাদ আদায় না করে ঘুমিয়ে থাকে